আল্লাহ আমরা আজকে তাপস সুরা আল আনফালের সাতচল্লিশ নম্বর আয়া থেকে মক্কার কাফেররা যখন বদর দিকে রওনা হয়েছে খুব লম্প ঝম্প দিয়ে বীর দর্পে বাহাদুরি করতে করতে গর্ব অহংকার করতে করতে কখনো যেন মুসলমানরা কোন দিন তাদের যদি শক্তি সামর্থ্য অনেক বেশিও থাকে এরকম গর্ব অহংকার তাকাব্যর করে যখন কোন কাজে যেন তারা বের না হয় সে প্রসঙ্গে আল্লাহ সতর্ক করছেন ওয়ালা তাকুনু এর আগে মোমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেছিলেন মোমেনরা যখন কাপড়েদের মোকাবিলায় লড়াই করেছেন তাদেরকে আল্লাহ করেছেন কি পঁয়তাল্লিশ যখন তোমরা কোন গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হও যুদ্ধে তোমাদেরকে সামনাসামনি তাদের মোকাবিলা করতে হয় তখন ফাঁসবুতু তোমরা মজবুত ভাবে টিকে থাকো ভয় পেয়েও না পালিয়ে যেও না পেছনের দিকে হটে যেও না ভিড় কাপুর সেটা দেখিও না আর যুদ্ধের ময়দানে আল্লাহ তালা বেশি বেশি করে ডাক মুসলমানদের ভরসা অস্ত্রের প্রতি না আল্লাহর প্রতি আল্লাহর আর যাদের আল্লাহর প্রতি ভরসা তাদের ভরসা অস্ত্র শস্ত্র টাকা পয়সা এটম বোম দুনিয়া সবকিছুর উপরে আল্লাহ তালা সকল অবস্থায় মুসলমানকে বলেছেন বেশি করে আল্লাহকে ডাক আল্লাহ কুমতুফলে আশা করা যায় তাতেই তোমরা সফল কাম হবে আর সব অবস্থায় আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো হুকুম মেনে চলো কোরআন হাদিফ যেভাবে চলতে বলে যা করতে বলে শরীয় মতো সবকিছু তোমরা মেনে চলো আর নিজেরা যখন কাফেরদের মোকাবিলা করতে হয় বা সকল অবস্থায় তোমাদের মধ্যে ঝগড়া লড়াই তর্ক বিতর্ক অনুক্য সৃষ্টি করা এমন কোন কাজ করো না তা না যাও ঝগড়া পথৎ করা বাঘ বিতন্ডায় লিপ্ত হওয়া তাহলে এরকম ঝগড়া ফাসাদ তোমাদের মধ্যে বিভিন্ন রকম অনুক্য যদি সৃষ্টি হয় কি হবে তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে তোমরা আর বিজয় লাভ করতে পারবে না তাহলে মুসলমানদের বিজয় লাভ করার জন্য অন্যতম কর্মসূচি আল্লাহ তালা কি দিচ্ছেন প্রথমে বলেছেন আল্লাহ এবং তার রসিলের তরিকায় থাকতে হবে তাদের হুকুম আনতে হবে এর আগে বলেছেন মজবুতির সাথে টিকে থাকতে হবে আল্লাহকে বেশি করে ডাকতে হবে আল্লাহ অনুশাসনকে ভালো করে মানতে হবে এখানে করা যাবে না। আবার তোমাদের মধ্যে লড়াই ঝগড়া বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করো না এই এতগুলো যদি না করো তাহলে তোমাদের কামিয়াবি হবে আর যদি এই সমস্ত কিছু উল্টা উল্টাপাল্টা করে ফেলো ঝগড়া ফাসাদ করো নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করো তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে আজকে উম্মের কি অবস্থা ব্যর্থতা না উপরে যেগুলো বলা হয়েছে কতটুকু ঠিক আছে আমাদের সবগুলোর আছে তাহলে ব্যর্থ হয়ে যাবে অর্থাৎ আবার ই হকুম আর তোমাদের বাতাস চলে যাবে বাতাস বলতে কি বোঝানো হয়েছে তোমাদের শক্তি সামর্থ্য তোমাদের উদ্যম তোমাদের সাহস হম তোমাদের সাহস হচ্ছে তোমাদের ঐক্যের মধ্যে তোমাদের শক্তি তোমাদের ঐক্যের মধ্যে আর কিছু থাকলো দুর্চবে আর দুশ্মন তাই করছে বিভিন্ন মুসলমানদের মধ্যে কিভাবে অনৈক্য সৃষ্টি করা যায় এগুলো নিয়েই মুসলমান অসচেতন হয়ে দুশ্মনের ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কন্দল সৃষ্টিতে কয়েক শতাব্দীর থেকেই এই দুরবস্থায় আছে এরপরে বলেছেন ওয়াসবেরু আবার সবর করতে বলেছেন শেষে কর্মসূচি আরেকটা সবর করতে হবে এখন যদি মুসলমানদের অবস্থার উন্নতি না হয় হতাশ না হয় কি করতে হবে সবর করতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে আর একটু কষ্ট করতে হবে আর একটু আল্লাহ দিকে আসতে হবে এগুলো সবকিছুর জন্য সবল লাগবে অনেকগামানোর জন্য সবল লাগবে লাগবে না ঝগড়া করতে আসে আমি ঝগড়া করব না কোন করতে আসে আমি কন্দল করব না সবর লাগবে না এগুলো সবকিছু ভালো কাজ করার জন্যই সবর লাগে আর আল্লাহ সঙ্গে আছেন করলে তোমাদের সঙ্গে আল্লাহ আছে আমরা অনেক সময় সবর করতে পারি না ব্যক্তিগত ভাবে তর্ক বিতর্ক ব্যক্তিগতভাবে ভাবে লেনদেন রাগারাগি গোসা বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে যে মতবিরোধ ঘটকারী সৃষ্টি হয় অনেক সময় আমরা সবর করতে পারি না তা আল্লাহ আল্লাহলা আমাদের পাশে আর থাকেন না আল্লাহ আমাদের পাশে আমরা আর পাই না। যদি আমরা করতে পারি ধৈর্যশীলদের সঙ্গেই আল্লাহ আছেন এটা মুসলমানদের সামষ্টিকভাবে যেমন এই বিষয়টা অ্যাপ্লিকেবল পার্সোনাল লাইফে ব্যক্তিগত ভাবেও ব্যক্তিগত কাজ কারবারে আপনার নিজস্ব সম্পর্ক পারিবারিক সম্পর্ক ক্ষেত্রে তারপরে ব্যবসা বাণিজ্য লেনদেন অনেক ব্যক্তিগত বিষয় আমাদের আছে যেগুলো আমাদের মধ্যে প্রায়ই দেখা যায় বাদানুবাদ বিভিন্ন রকমের অনুক্য ঝগড়া ফাঁসা মন কষাকষি কোর্টে যেতে হয় কোর্টে যাইতে হয় কি সবসময় কি অমুসলিমদের বিরুদ্ধে কোর্টে যাওয়া লাগে নাকি কোর্টে যা আমরা যাই কাদের বিরুদ্ধে যাই নিজেদের বিরুদ্ধে যাই মুসলিম মুসলিমদের বিরুদ্ধে যাই তো কাজে যদি এক পক্ষ সবর করত। না করতে দিত তাহলে কোর্ট পর্যন্ত যাওয়া লাগতো না তাহলে উকিল বাইরে অনেকেরই ভাত খাওয়া বন্ধ হয়ে যেত কোন সময় যাওয়া লাগবে একদম জুলুমের শিকার করার নাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা একটু কোরবানি করলে স্যাক্রিফাইস করলে সমস্যা এতটুকুন গড়ায় না সবার একটা বিরাট জিনিস একটা হাদিস রসুল্লাহাম বলেছেন যে ইমানের পরে সবরের মতো আর কোন বড় নিয়ামত নেই আল্লাহ আমাদেরকে সবর বেশি করে দান করেন এখন কেউ কেউ আমাদের মধ্যে আছে ভাই আমার কিন্তু বেশি সবর নাই আমার সঙ্গে কাজ করার করতে সাবধানে করবেন তো এটা কি ভালো কোনো খবর তো যার সবর কম তিনি এই কথা এলা না করে কি করা দরকার আল্লাহ তাল কাছে সবর বেশি করে চাওয়া দরকার আল্লা তালার কাছে চাইলে আল্লাহ কি ওনাকে সবর দিবেন চাওয়ার পাশাপাশি একটু চেষ্টা করতে হবে একটু চেষ্টাও করতে হবে এইজন্য একটি হাদিসে তিনি বলেছেন অমাই তা সববার যে ব্যক্তি সবরের প্রয়াস চালায় শবরের জন্য চেষ্টা করে নিজের নকশাকে দমন করার জন্য একটু চেষ্টা করে তাকে আল্লাহ তালা পর্যায়ক্রমে সবর দান করবেন গুড নিউজ আছে কিনা আসে তাহলে আমরা চেষ্টা করা যখনই কোন জায়গায় সবার হারিয়ে ফেলি তখন কিছুক্ষণ পরে হলে যেন রিয়ালাইজ করি আমি মিস্টেক করে ফেললাম আমি তাড়াহুড়া করে ফেললাম আমি খুব বেশি রাগান্বিত হয়ে গেছিলাম আমি অনেক কথা বলেছি বেফাঁস কথা বলেছি কোনো দরকার ছিল না বলার এরকম অনুশোচনা হয় না অনুশোচনা আত্মসমালোচনা করে আল্লাহ তালার কাছে ফরিয়া দেওয়া দেখা যে আল্লাহ আমাকে আপনি সবার বাড়িয়ে দেন আমার জন্য সামনের দিকে এরকম আমি তাড়াহোড়া না করি আমি যেন অস্থিরতা না দেখাই আল্লাহ চাইতে হবে এরপরে আল্লাহ বলছেন তোমরা যদি কোনো সময় যুদ্ধে যেতে হয় তাহলে ওদের মতো যেও না কাপড়েরা যখন যুদ্ধে যায় কি করে তারা খুব গর্ব অহংকার দেখিয়ে যায় ও কু নুকাল্লা দিন দিয়ার হিম ওদের মতো তোমরা হয়েও না ওই কাফের গন্মকার যখন তারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়েছিল বদরের দিকে আসছিল বাতরি বাতর বাতার শব্দের অর্থ গর্ব অহংকার ওই বাতার ওই শব্দ ওই রকম গর্ব অহংকার বলে যে গর্ব অহংকার সত্যকে অস্বীকার করে সত্যের বিরুদ্ধে যুদ্ধ করে হককে কবুল করে না বাতিলের উপরে বাতিল নিয়ে লড়াই করে এই রকম গর্ব অহংকার বাতিল কে ধরে গর্ব অহংকারে অস্থির আজকে দুনিয়াতেও যারা বাতিল পন্থী তাদের বাতিলের গর্ব অহংকার কত বেশি দেখেছেন তাদের অহংকার দাম্ভিকতা অনেক বেশি এটা বাতর সেটা হচ্ছে হককে ডিনাই করা এরকম গর্ব অহংকার তাকব্য করে তারা বের হয়েছে ওরি আ আন্নাস আর লোকদেরকে খুব শো অফ করেছে খুব প্রদর্শন করেছে তাদের অনেক শক্তি আছে তারা কাউকে কেয়ার করে না তারা বিশ্ববিজয় করে ফেলবে তারা মোদিনাকে নিশ্চিন্ন করে দেবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তার অনুসারে মুসলমানদেরকে আর কোনো দিন তারা মাথা তুলতে দেবে না তাদেরকে চিরতরে উৎখাত করবে নির্মূল করবে এইরকম নির্মূলের স্লোগান যারা দেয় বাতিলপন্থী হকের বিরুদ্ধে তারা দাম্ভিক অহংকারী আল্লাহর কাছে তারা লালথের উপযুক্ত এবং তারা খুব বেশি নিজেদের জাহির করে নিজেদেরকে প্রকাশ করে নিজেদের খুব প্রদর্শন প্রদর্শন করে তারা আর এগুলো করে তারা নেয় বিরত রাখে ইসলাম দিকে আসতে দেয় না এই কথা আল্লাহ তালা কতদিন আগে বলেছেন কোরআনে পাকে পনেরোশো বছর আগে প্রায় বর্তমানে কি অবস্থা একই অবস্থা বাতিল তাদের শক্তি প্রদর্শন করে হকের দিকে ইসলামের দিকে মানুষকে আসতে দেয় না বাধা সৃষ্টি করে মনে হয় এই সময়ের জন্য তারা কিভাবে বের হয়েছিল আবু জাহালকে যখন গত সপ্তাহে শুনেছিলেন আবু সিবান চিঠি দিল যে আমরা ডাইভার্ট করেছিলাম সি মোহাম্মদ আমাদেরকে টাচ করতে পারবেনা থাক আর জুতোর দরকার চলে যাও সে বলে না যাবো না ফেরত আমাদের শক্তি প্রদর্শন করব মহারা দেব আলম কিয়ান আর গায়িকা নায়িকা নিয়ে এসে আমাদেরকে নাজ গানে ফুর্তি দেওয়া দেওয়াবে তারা সব কিছু আমরা করে আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে আমরা বাসীদেরকে দেখাবো তোমরা আমাদের কিছুই করতে পারবে না সারা আরব জন মনে করে যে কোরাই এসে গায়ে জান কেউ হাত না দিতে পারে কি হয়েছিল আবু জাহালের দম্ভ কোথায় গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে তা আল্লাহ বলেন মুসলমানদেরকে তোমরা কোনোদিন এরকম করো না এটা আল্লাহর কাছে খুবই ঘৃণিত বিষয় দম্ভিকতা দেখানো সত্যির মহড়া দেখানো তাকাব্বর করা গর্ব করা অহংকার করা যুদ্ধক্ষেত্রেও যেমন ব্যক্তিগতভাবে ভাবে দাম্বিকতা দেখালে আল্লাহ পছন্দ করেন মোতাকব্দেরকে আল্লাহ পছন্দ করেন অহংকার গর্ব অহংকার আমার গায়ের চাদর যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করে তাকে আল্লাহ তালা কি করবেন নিপাত করে দেবেন তাকে আল্লাহ শেষ করে দেবেন আল্লাহ তালার চাদর এই গর্ব অহংকার আল্লাহ আল্লাহর খারাপ নাকি আল্লাহ জন্য সাজে সমস্ত ক্ষমতা আছে যে মানুষের নিঃশ্বাস নিতে এক মিনিটও লাগবে না শেষ হয়ে যাতে হার্ট অ্যাটাক হতে তার গর্ব করার কি শক্তি আছে তার শক্তি কথা। কিছুই নেই কাজে মানুষের জন্য এটা অন্যায় কবিরা গুণা কিন্তু এটা আল্লাহ তালার শেফাত আমরা আমাদের জন্য খারাপ কিন্তু আল্লাহর শানে এটা অনেক শানের বিষয় যেহেতু তিনি সবচেয়ে বড় কে কোনো মানুষের সামষ্টিক জিন্দিগিতে যুদ্ধের ময়দানে শুধু নয় কোনো অবস্থাতেই আল্লাহ তালার কাছে গর্ব হংকার আল্লাহ পছন্দ করেন না দাম্ভিকতা পছন্দ করেন না আল্লাহ তালা সবসময় মোতাবাদে থাকা বিনয়ী থাকা নম্রতা বিনয়ী হওয়া এগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন তার সান বাড়িয়ে দেন মান্ত আলিল্লাহে রাফা আল্লাহ রফা আল্লাহ আলিসাম যে ব্যক্তি আল্লাহর আসতে নিজেকে বিনয়ী করে রাখে আল্লাহ তালা তার মর্তবা স্নান আরো বাড়িয়ে দেন আল্লাহ এই যে তারা আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করে যুদ্ধ করে ইসলামের বিরুদ্ধে তারা কি যে করে এগুলো সম্পর্কে আল্লাহ ওয়াকিফ হাল আছেন নাকি নাই জানেন না আল্লাহ জানেন না কি হচ্ছে কোথায় কোথায় ইসলামের কাজে বাধা দেওয়া হচ্ছে ইসলাম যাতে প্রস্ফুটিতে না হতে পারে ইসলামের আলো যাতে ছড়াতে না পারে অন্ধকার দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধু অমুসলিম দেশে না মুসলিম দেশেও মুসলিম দেশে কি একটু বেশি হয় না কম হয় আরো বেশি আহ আফসোস এগুলো কি আল্লাহ জানেন না কিছু অবশ্যই জানেন তারা কি করেছিল লম্পম্প তাদের পরিণতি কি হয়েছে হে মুসলিম উম্মা দেখোমাল আর যখন শয়তান তাদের জন্য মক্তার কাফেরদের জন্য খুব সৌন্দর্যময় করে তুলে ধরল তাদের এই কুফরি কাজকে এবং দিনের বিরুদ্ধে দুশ্মনীর কাজকে তাদের কাছে প্রচন্ড আকর্ষণীয় করে তুলল এটা তাদের জীবনের মিশন হয়ে গেল এর জন্য তারা দান দিতে তৈরি হয়ে গেল এবং এই কাজকে তারা অনেক বড় জরুরি কাজ মনে করল এখনো অনেক বুদ্ধিজীবী আছে অনেক সংবাদ মিডিয়া কর্মী আছে তাদের রাত দিনের ফোন দিকে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করা লেখালেখি করা মিথ্যা খবর ছড়িয়ে দিয়ে সারা দুনিয়ায় ইসলামকে আতঙ্কের হাতিয়ার বানিয়ে দেওয়া এই কাজে শয়তান তাদেরকে খুব মজা দিল করো এটা করতে থাকো করতে থাকো আর সে বলল তাদের সঙ্গে এসে অকলালা মানুষের মধ্যে কেউ আজকে তোমাদেরকে পরাজিত করতে পারবে না তোমরা অবশ্যই বিজয় লাভ করবে তোমাদের জয় হবেই হবে সে কি তাদের সঙ্গে কথা বলেছে কথা বলেছে মানুষকে কিন্তু বদরযুদের সরাসরি কথা বলেছে এবং মানুষের রূপ ধরে এসেছে বলেছে ইন্নিজার উল্লা কুম আমি তোমাদের পাশেই আছি আমার সে তার বাহিনী নিয়ে এসছে শয়তানের বাহিনী নিয়ে এসছে সে এরপরে সে বলেছে আব্বাস রাজার বলেছেন সে এসেছে তার হাতে বিষাদ এক পতাকা নিয়ে তার বাহিনী নিয়ে তার অনুসরদের মানে শয়তানদের জিনদের এক বাহিনী নিয়ে আসে মানুষের সুরত ধরে এসে বলেছে আমরা জয়েন করলাম তোমাদের সাথে আমরা তোমাদের সঙ্গে থাকব পাশে থাকবো প্রতি মাহুরায়াতহু ফি সুরত রাজনী বনী মুদলেজ বনি মুদলেজ একটি কবিলা মক্কার বাইরে সেই এক লোক আছে মালিক আর এমনি এই সুরাকার চেহারা ধরে শয়তান ইবলিস এসেছে জিনকে আল্লাহ কিছুটা এই পাওয়ার দিয়েছেন যে তারা চাইলে মানুষের সুরত ধরতে পারে জানোয়ারের সুরত নিতে পারে কোনো সময় জিন শয়তানগুলো কালো কুকুরের সুরত ধরে আসে কোন সময় অন্য কোন সুরত ধরে আসে সাপের সুরত ধরে আসতে পারে মানুষের চুরত ধরে আসতে পারে তো সে এরকম আসলো তারা মনে না করে এটা শয়তান তারা তো ভয় পাবে মানুষের চুরত তাদের পাশে আসছে তার পতাকা আছে তার ফ্লাগ নিয়ে আসছে বলছে আমি তোমাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত আছি কোনো চিন্তা করবে না তোমরা আজকে বিজয় লাভ করবে এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল সে তাদের খুব উৎসাহ দিচ্ছে যাতে করে তারা পিসপা না হয়ে যায় তাদের উৎসাহ বাড়ানোর জন্য সে আসল যখন এক পক্ষ আরেক পক্ষের সামনাসামনি হয়ে যুদ্ধ তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন সে তার কি করলো উল্টা দিকে রওনা করে দিল তার পথ ঘুরিয়ে ফেললো তার পৃষ্ঠ প্রদর্শন করে ফেললো কেন করলো এটা যখন সম্মুখ সময় শুরু হয়ে গেছে জিব্রাইল আলাম আল্লাহর হুকুমে আসলে আপনি এক মুষ্ঠি মাটি নিয়ে উজুফ বলে আপনি বিশমিল্লা পরে ছড়ে দেন এগুলো কাপড়দের চোখের মধ্যে গিয়ে লাগবে তাদের চোখে ধুদু সৃষ্টি করবে তিনি ছেড়ে দিলেন ও আকবাল জিব্রাইস্লাম ইলা ইবলিস জিবরা আলহিসাম সামনাসামনি চলে আসেন কোনো কোনো রেওয়াজে আসে তিনি পাঁচশো ফেরেস্তার বাহিনী নিয়ে ওনার পিছনে মিকাইল আলহিস আরো পাঁচশো ফেরেস্তার বাহিনী নিয়ে আসছেন একদম রেডি দেখতে পাচ্ছে কাফেরের দল ইবলিস দেখছে কাফেররা মানুষ কাফেররা দেখে না ইবলিস কাফেররা দেখতেছে ও সর্বনাশ বাহিনী নিয়ে তো জিবির মিকাইল চলে এসেছে আর ইবলিসের সামনে চলে গেলেন জিবরা আলি সালাতাম এইটা দেখার পরে সে এখন জলদি করে তার ভোল পাল্টে পৃষ্ঠ প্রদর্শন করে পিছনের দিকে দৌড় দিচ্ছে এখন তার পাশে যে ছিল যে কাপের পাশে দাঁড়িয়ে ছিল সে বলল ইয়ালা না যার সোরা একটু আগে না তুমি বললা তুমি আমাদের পাশে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে এখন তুমি প্রস্থান করছো কেন এখন পৃষ্ঠ প্রদর্শন করো কেন এখন চলে যাচ্ছ কেন আরা তারাও বলে আমি যা দেখি তুমি তারা তো দেখে না কিন্তু সে তো দেখে ফিরিস তাদেরকে সালমা ডিজাইনার আবায় হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাপ্তান ওপেন আবায়ের বিশাল সমাহার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 সবসময় আধুনিক অকাল আমি তোমাদের থেকে জিম্মুক্ত হয়ে গেলাম এই দায়িত্ব আমি না আমি আমি এখন জলদি আলা যা দেখি তোমরা তা দেখো না ইন্নি আখা ফুল্ল আমি আল্লাহকে ভয় পাই তো আল্লাহকে ভয় পাওয়া তো ভালো খবর তাহলে সে কি মোমিন হয়ে গেলো না হ্যাঁ আল্লাহকে ভয় পাওয়া দুই রকম একরকম ভয় আল্লাহর ভয় ভীত হয়ে আল্লাহর দিকে চলে আসা গুণা ছেড়ে দেওয়া তওবা করা দুশ্মনি বন্ধ করে ইসলামের পতাকা সামিল হয় সেটাকে চায়। সে ভয় পায় কেনা কি ভয় পায় সে আরেক ভয় যে আল্লাহর গজব এখনই পড়লে জিব্রিস তাকে এখনই শেষ করে দেয় আল্লাহর সামনে সে আল্লাহর বাহিনীর সামনে কুলাতে পারবে না টিকে না থাকার ভয় এই ভয় দিয়ে সে পালাব এই ভয়ের এক্সাম্পল দেন আপনি যদি এখন সিংহের মুখে পড়েন সিংহকে আপনি ভয় করেন এই ভয়টা কেমন ভয় যে সিংহ সঙ্গে কুলাতে পারবেন না আপনি এখন পালাচ্ছেন শয়তান ওই ভয় পেয়েছে এই ভয়টা যে ইমানের ভয় ওই ভয় না তার কারণ সে বলছে আল্লাহকে কেন ভয় পাই অল্লাহাদি দুন তব আল্লাহ শাস্তি দেওয়ার ইচ্ছা করলে কঠিন শাস্তি দিতে পারেন যে ফেরস্ত তখন আসছে কিছু একটা ঘটাতে না আসছে আল্লাহ আমি এখন জলদি ভাগি ওই সময় আল্লাহ তালা বলেন এই তো কাফেরা তাকাব্বর করে করে বের হলো একটা জিনিস শয়তান আসলো তাদেরকে নিয়ে আরেকটা জিনিস তিন নম্বর হচ্ছে কি কিছু মোনাফিক কিসেমের মোনাফিক পর্যায় লোকজন মুসলমানদের ভিতরে ছিল তখনও মোনাফে কি এত জোর শুরু হয়নি কিছু দুর্বল মনা মুসলমানরা চিন্তা বাহিনীর সামনে আমরা এবারে একদম মানে এটা একটা আত্মহত্যার মতো হয়ে যাবে এত ভয় তারা পেয়েছে মোনাফেক এবং গল্লা ফি আফি কুলুবিহীন কিছু হলো মোনাফেক প্রকাশ্য আর কিছু হচ্ছে তারা একদম মোনাফিক না কিন্তু তাদের অন্তরে রোগ আছে আল্লাহর আল্লাহ নেই মৃত্যু ভয় তাদেরকে আখেরাতে যে জান্নাত পাওয়া যাবে যদি তাদের মৃত্যু হয়ে যায় আল্লাহর পথে শহীদ হতে পারবে এরকম কোন আশা ভরসা তাদের নেই তারা ভীত এবং তারা তাদের ইমান দুর্বল এ মাদ অন্তরে এই রোগ আছে এরা কি বলেছিল এদের দিনটা তাদেরকে একটা ধোকায় ফেলে দিল কি একটা দিনের কথা শুনে তারা কাহরিদের সামনে এখানে চলে গেল এটা কথা হলো নাকি একটা যুদ্ধের জন্যতে একটা একটা থাকা দরকার আছে এত বড় বাহিনী সামনে যাওয়া তো এটা আত্মহননে সামিল তারা এই সমস্ত কথাবার্তা বলছিল কিন্তু যারা সত্যিকার মমিন মুজাহিদ ছিলেন তারা কি পিসপা হয়েছিলেন হননি মুনাফি কি করা যাবে না এটাও আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করছেনফিকি না করে যারা আল্লাহর তাবাক্কল করেছিলেন তাদের প্রশংসা করছেন আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন যারা সত্যিকার ভাবে আল্লাহ তাল তাওয়ল করে ফেলে তারা তাদের জানা উচিত নিশ্চয়ই আল্লাহ আজিজ এবং হাকিম আল্লাহ তালা আজিজ এবং হাকিম আজিজ অর্থ কি আজিজ ইজত থেকে ইজ্জত হলো আমরা বুঝি মানিজত ইজ্জাতের মানিজত কার থাকে যার শক্তির সামর্থ্য আছে আল্লাহ তালা শক্তির অধিকারী আল্লাহ তালা যে ম্যাজেস্টিক পাওয়ার আছে সেটা হচ্ছে আজিজ যাকে কেউ পরাজিত করতে পারি না যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না সাহেবুল ইজা এবং হাকিম তিনি হচ্ছেন হাকিম যে কোন জায়গায় কখন কাকে সাহায্য করতে হবে কিভাবে করতে হবে সব কিছু আল্লাহ জানা এত বড় বাহিনীর সামনে কেমনে সাহায্য পেতে হবে সেটা স্ট্র্যাটেজি ঠিক করে দেওয়া সেটার তরিকা বাতিয়ে দেওয়ার সেটার নিশ্চিত করার জ্ঞান আল্লাহ আল্লাহতালার আছে হাকিম তাহলে সব সময় আল্লাহ তালা বিজয় দেবেন না কোন সময় দেওয়া উচিত ওই সময় দিবেন বতর দিয়েছেন ও দেননি ও সময় দেওয়া ঠিক না আল্লাহ তালা মতো মোসাম্মাকে লেসন দিতে হবে লার্ন করার জন্য ডিসিপ্লিন শেখার জন্য কমান্ড জানার জন্য হাকিম আর হচ্ছে তিনি জ্ঞানী বুদ্ধিমান কোন জায়গায় কখন দিতে হবে সেটাও তিনি ঠিক জায়গায় দেন মোসম্মাদ এখান তিনি সুসংবাদ দিলেন এরপরে আল্লাহ মিছিল বের করে নিজেদের গর্বতাকাব্য অহংকার দিকে যেন না যায় এই বিজয়ের ক্রেডিট কার হাতে আল্লাহ হাতে সে খবর আল্লাহ তালা বলছেন পরের আয়াতে আপনি যদি দেখতেন হে নবী রসুর সাল তো সব দেখেন নাই ফেরেস্তারা কি কাজ করছেন তো আল্লাহ তালা বলছেন আপনি যদি দেখতেন কাফেরদেরকে যখন মৃত্যু দান করছে হত্যা করছেন ফেরিস্তাগণ মৃত্যু কার্যকরী করছেন কিভাবে করছেন তাদেরকে চেহারায় এবং পৃষ্ঠ দেশে তাদেরকে প্রহার করছেন ব্যত্রাঘাত করছেন আঘাত করছেন পিটিয়ে পিটিয়ে তাদেরকে মারছেন ওয়াজুক ও আদাব আর হারিক বলছে তাদেরকে প্রহার করতে করতে মর এবং তোমরা জাহান নামের আগুনের স্বাদ গ্রহণ করার জন্য আস স্বাদ গ্রহণ করো ওই সময় বলতে পারেন কেমতের দিনও আল্লাহ বলবেন হাসরের দিনে পিটাতে পিটাতে হবে এইভাবে পিটানো হয়েছে এবং এটা শুধু বদর যুদ্ধে নয় অবিশ্বাসীদেরকে মৃত্যুর সময় ফেরে তারা পিটান অন্যান্য হাজিস এসেছে যে কাফের এবং ক্রিমিনালদের মৃত্যুর সময় তাদেরকে শুধু রুহটা কবজ করে নিয়ে যান না এইটা রুহু কব্জের প্রক্রিয়ায় তাদেরকে অনেক বড় মারধর করা হয় এবং যারা লাশ ধোয়ানের কাজ করেন বিভিন্ন ফিউনারেল সার্ভিসে তারা অনেক সময় দেখেন যে ক্রিমিনাল যারা আছে বড় ধরনের দুষ্কৃতিকারী তাদের চেহারার মধ্যে মারের দাগ আছে তাদের পৃষ্ঠ দেশে মারের দাগ পাওয়া যায় দাগ পাওয়া যায় ইত্যাদি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন একটা হাদিসের রসুল সালাম বললেন যে কাফেরদের যুদ্ধ ছাড়াও অবিশ্বাসীদের ক্রিমিনালদের মৃত্যুর সময় কি হয় ফেরস্তারা যখন মৃত্যু ফেরেস্ত আসেন তখন তারা বলেন কি তার সাকারাতের সময় খারাপ ধরনের খুব ভয়াল ভয়ের আকৃতি নিয়ে আসে দেখলেই ভয়ে অস্থির হয়ে যায় তাদেরকে অ্যাডজাস্ট করে বলে তাদের রুহ কে করে বলে বলে উখরুজি তুমি নি বের হয়ে আসা যাহার নামের বিভিন্ন গরম হাওয়া গরম পানি আর আগুনের লেখার মধ্যে ডুবার জন্য জলদি বাইর হয়ে আস ফাফারিহি এই কথা শুনেই এই ক্রিমিনালের আত্মা তার রুফ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে রুফে একটি এক জায়গায় থাকে কিন্তু তখন গোটা শরীরে সেটা ছড়িয়ে পড়ে লুকিয়ে যায় যাতে মালাকুল মৌত বের না করতে পারে সে মরতে চায় না কিন্তু ফেরস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে মুখ দিয়ে টান দিয়ে ফেরেস্তার হাত তার সকল জায়গায় পৌঁছে যায় এমন কি লুকায় আঙ্গুলের এই নখের ভিতরে গিয়ে ঢুকায় সেখান থেকে ফেরত টানা হেঁচা করে বের করে নিয়ে আসে এভাবে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে যেভাবে পাটের বস্তা পাটের বস্তা দেখছেন না কোন আঞ্চলিক ভাষা বলে সালা এই সালার ভিতরে পাটের বস্তার ভিতরে কম্বলের ভিতরে যদি এইগুলো একটা বড় তীরের মতো কিছু ঢুকায় ঢুকে আবার উল্টা দিকে টান দেয় তখন কি হয় ছিঁড়ে ছিঁড়ে আসে ঠিক এইরকম বলা যে কামাই সুফু মিনাভাবে পশনের কাপড় অথবা এরকম ছিঁড়ে আসে এইরকম রুখটা ছিঁড়ে ছিঁড়ে আসে এবং তাদেরকে পিটানো হয় যুদ্ধের ময়দান ছাড়াও এদেরকে মৃত্যু সময় পিটানো হয় কেন এরকম শাস্তি তাদেরকে দেওয়া হয় মৃত্যু সময় আর তাদেরকে বলা হয় তখন দেখো তোমাদের সারা জীবন ইসলামের দুশ্মনী আল্লাহর দুশ্মনী নাফর মানি প্রাইম যা কিছু সব করেছো এখন তোমাদের হাতের কামায় স্বাদ গ্রহণ করো আর মনে রেখো তোমাদের কষ্ট হচ্ছে মার খেতে যান বেরোতে জাহান নামে আল্লাহ কি তোমাদের জন্য কঠোর নির্দয় তোমাদের উপরে জুলুম করছেন নয় আল্লাহ তালা বান্দাদের প্রতি কখনো জুলুম করেন না আল্লাহ তালা কখনো জুলুম করবেন মানুষ অনেক সময় জুলুম করে আপনি একটা চোরকে ধরেছেন চোর মনে করে যে একটা জিনিস চুরি করেছে অনেক সময় সাতি চোর পাওয়া যায় জুতার চোরও পাওয়া যায় পাওয়া যায় না সাতির দাম কত জুতার দাম কত একশো দশ দুশো তিনশো টাকায় দেখা গেল যে তাকে শাস্তি দিয়ে দিকে পিঠা দিয়ে মেরেই ফেলছে এখন চোর চুরি করেছে কিছু শাস্তি পেতে পারে কিন্তু মেরে ফেলানোটা অনেক বড় শাস্তি হলো না এখন চোরকে পিটাতে গেলে এটা কি জুলুম হলো না হল না জুলুম হয়েছে। যাচ্ছে যে কটা পিটানি খাওয়ার দরকার সেই কয়টাই দেবেন যতটুকুন অপরাধ ততটুকুন শাস্তি কিন্তু মানুষ অনেক সময় কি করে অতিরিক্ত করে জুলুম করে ফেলে তিনি জুলুম করেন না আমি আমার উপর জুলুম করা হারাম করে ফেলেছি হারাম করে নিয়েছি আমি জুলুম করবো না কোনো দিন ও জল তুহার মন আমি এই জুল করেছি শারীরিক ভাবে হাতাহাতে মারামারি করে জুলুম করতে পারি এছাড়াও কথা দিয়ে জুলুম করি ঝগড়া করতে গিয়ে একজনে আমার একটু মনে কষ দিয়ে একটা কথা বলেছে আমি তার মোকাবেলায় যা বললাম মানে সে যা বলেছে তার দশগুণ বলে তাকে আমি আহত করে ফেললাম কষ্ট দিলাম এগুলো জুলুম কিনা এগুলো জুলুম এইরকম কোনো না আল্লাহ বলেন ইন্ আমা লুকুম ও আমার বান্দারা এগুলো তোমাদেরই আমল তোমাদের আমল গুলোকে আমি জমা করে রাখি সংগৃহীত করে রাখি এগুলো কি আমি কি করবো তোমাদেরকে একদিন বুঝিয়ে দেবো আমি কিছু করব না সেদিন পাবে ভালো তার ওখানে জুলুম নেই গুনা নেই তাহলে সে আল্লাহ শর আদায় করুক ইল্লা নাফসাহ। আর যে ব্যক্তি তার আমল খুলে দেখবে আমাদের সমস্ত অন্যায় অপকর্মে ভর্তি হয়ে আছে কাজে কাউকে আর দায়ী করে লাভ নেই কাকে দায়ী করুক নিজেকেই দায়ী করুক আহ আমি কি করলাম করবে এটা দেখে কি বলবে ও আফসোস আমি কি করেছি আমি যদি আজকে মাটি হয়ে যেতাম তো এভাবে আল্লাহ তালা বলছেন তোমাদের হাতের কামাই তোমরা খাও এভাবে বলে বলে তাদেরকে দুনিয়াতে পিটানো হয়েছে মৃত্যুর সময় আশেরাতে পিটা তাদের নামে নিক্ষেপ করা হবে আল্লাহনের তাদের মক্কার আচরণ আচার ব্যবহার এই ইসলামের সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে মুসলমানদের সঙ্গে হচ্ছে ফেরাউনের মতো তাদের আগে যে ফেরাউন দুনিয়াতে এসেছিল ফেরাউনের দল কি করেছে কফারুবি আল্লাহ আয়াতুল্লা মানতে অস্বীকার করেছে আল্লাহ তালা তাদের গুনার কারণে তাদেরকে পাকড়াও করেছেন ফেরাউন ডুবেছে কোথায় সাগরে ডুবেছে লোহিত সাগরে রেড সিতে তার শলিল সমাধি হয়েছে ইনল কবি কর আল্লাহ কাউকে পাকড়াও করেন আল্লাহর পাকড়াওটা কেমন শক্ত ধরা অনেক শক্ত অনেক কঠিন কবি শক্তিশালী ইন্সা রব বিকেশাদি আপনার রবের পাকড়াও অনেক কঠিন অনেক শক্ত ওখান থেকে ছুটা যায় কোন সময় দুনিয়ার পুলিশদের হাত থেকে ছুটিয়ে দৌড় দিতে পারে তারা মনে করছে ইব্রাহিম আল্লাহ সালামের আহ্লাদ না তারা তারা আল্লাহর ঘরের হেফাজত কাবা ঘরের তারা রক্ষণাবেক্ষণকারী তাদের এই দুরবস্থা হলো কেন তারাই ভাবে মার খেলো কেন আবু যাহাটা আসার সময় দোয়া করে আসছে যে আল্লাহ আমাদের মধ্যে যে দলটা উত্তম দল তাদেরকে আপনি বিজয় দান করবেন আজকে সে নিজেকে উত্তম দল মনে করেছে তার বিজয় হয়েছে না কেন হলো না এরকম সে খবর আল্লাহ হাতামি অনালিম এতে এই হয়েছে তাদের কাছে যে নিয়ামত ছিল কি নিয়ামত ছিল আল্লাহর ঘর আল্লাহ কি নিয়ামত ছিল নবী ইব্রাহিমের ইসলাম এই ইসলাম থেকে তারা কোথায় বেরিয়ে শেরকের মধ্যে লিপ্ত হয়ে আজকে যে ইসলামকে পাঠিয়েছেন সেই ইসলাম দুশ্মনি করেছে এই নিয়ামত তাদের কাছ থেকে চলে গেছে আল্লাহর এই তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী তাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছিলেন বালাজুল আমি নিরাপত্তার শহর সেখান তারা নিজেরাই এই নিয়ামত পরিবর্তন করেছে আমি হা আল্লাহ কৌমিন কোন কউম আল্লাহ তালা ভালো কোন জিনিস দিলে তাদের জিনিসটা আল্লাহ তাদের হাত থেকে নিয়ে নষ্ট করে দেন না হাত যতক্ষণ তারা নিজেরা নষ্ট না করে আজকে ইসলাম আল্লাহ তাল সবচেয়ে বড় নিয়ামকল আজয় লাভ করবে যদি সত্যিকার তোমরা মমিন হও তো ইসলামের অনুসারী মুসলমানদের এই দুরবস্থা কেন এই নিয়ামতকে তারা ঠিক রেখেছে নিয়ম সঠিক ব্যবহার করেছে না তাহলে এখানে মুসলমানদের জন্য লেসন আছে শুধু আবু জাহালদের জন্য লেসন নয় মুসলমানরা যদি নিয়ামতের কদর না করে সেটাকে কাজে না লাগায় মূল্যায়ন না করে তাহলে আল্লাহ তাদের কাছ থেকে সে নিয়ামত ছিনিয়ে নিয়ে যান ও আন্না সামিউন আলিম আল্লাহ তালা সব কিছু জানেন সব কিছু শুনেন তারা কি বলতে কি টাকাপর করতে করতে কি বলতে বলতে এসেছে আল্লাহ শুনেছেন তাদেরকে কিভাবে সাহায্য করতে হবে সেটাও আল্লাহ জানেন এরা সবাই ফেরাউনের গোষ্ঠীরা আল্লাহর আয়াত মানতে অস্বীকার করেছে তাদের গুনার কারণে আমি তাদেরকে হালাক করে দিয়েছি ধ্বংস করেছি গজর নাজিল করেছি আমি কি করেছি ডুবিয়ে মেরেছি দুই রকম জালেম। মানুষের গোজলভ করেছে ফেরামকে মানুষ করতে না সব পরাক্রমশালী বাদশাহ রাজা বাদশাহ রাষ্ট্রপ্রধান ক্ষমতার অধিকারী দাম্ভিক শক্তি পৃথিবীতে যুগ যুগে আজকের জমানায় দেশে দেশে ক্ষমতাসীন দা সত্যির অপপ্রয় করে কিনা মানুষকে নির্বিচারে হত্যা করে কিনা বিনা বিচারে হত্যা করে কিনা করেছে আবার নিজের উপরে জুলুম করেছে সেবে করেছে সেটাও কি জুলুম ইন্নাসের কালাদুল সেবে হচ্ছে সবচেয়ে বড় জুলুম আর ক্রিমিনাল যত ক্রাইম করে সবগুলো জুলুম মানুষের উপর জুলুম করে ক্রাইম করে নিজের উপরেও জুলুম করে কারণ এই গুন আর দায় তার প্রতিহেল এবং বড় বড় সত্তর জন লিডারকে এভাবেই সায়স্তা করা হয়েছে জুলুমের শাস্তি সালমা ডিজাইনার আবায় হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায় সহ কাপ্তান ও ওপেন বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2420 পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুজ আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ এছাড়াও ওয়েস কোর্ট সব বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ আতর ও সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্টেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান হোয়াইট রোড লন্ডন